আবার এসব নিয়ে কথা বলার কি দরকার ছিল আজকের পর্বে আমরা যে বিষয়গুলো নিয়ে কথা বলবো আমাদেরকে অনেকেই সেগুলো নিয়ে কথা বলার জন্য অনুরোধ করেছে। অনেকেই এগুলো নিয়ে অনেক কথাবার্তাও বলেছেন তাই আমরাও ভাবলাম এগুলো নিয়ে আমরাও দু কথা বলেই ফেলি গত তিন মাসে তিনটে জিনিস আমাদের সামনে উঠে এসেছে ওই যেরকম গরমকালে আম ওঠে শীতকালে ওঠে কমলা লেবু আর কিছুদিন দিন বাদেই মানে বর্ষাকালে যেরকম উঠবে ইলিশ মাছ সেরকমই এই তিনটে কথা এখন উঠে এসেছে আর আমাদের পশ্চিমবঙ্গে যা হয় আর কি আম উৎসব ইলিশ উৎসব এসবের পরে এখন এই তিনটে জিনিস নিয়ে উৎসব শুরু হয়েছে এখন প্রত্যেকটা নিউজরুমে আর পাড়ার আড্ডায় এগুলো নিয়ে চর্চা শুরু হয়ে গেছে এখন সবাই চোখ কান মুখ নাক কুচকে এসব নিয়ে কথা বলবেন আর তারপর যা হয় তাই হবে সবাই এগিয়ে যাবেন আজকে আমরা যে তিনটে জিনিস নিয়ে কথা বলবো সেগুলো হচ্ছে কাটমানি অ্যাডমিশন মানি এবং ক্যাচার পেশেন্ট এই কথাগুলো কিন্তু একটু ভেবে দেখুন আপনারা আজকে নতুন শুনছেন না আপনাদের আশেপাশে যদি কোনো বয়স্ক লোক থাকেন তাকে গিয়ে জিজ্ঞেস করে দেখুন তিনিও বলবেন তিনিও এগুলো আগেই শুনেছেন আর আশেপাশে যদি ছোট কেউ থাকে তাহলে তাকেও গিয়ে এই কথাগুলো শুনিয়ে দিন তাকেও জানিয়ে দিন কারণ আমাদের বাবা মা দাদু দিদাদের দায়িত্বই তো হচ্ছে পরবর্তী প্রজন্মকে সতর্ক করা তাই আজকে এই তিনটে জিনিস নিয়ে আজকে হঠাৎ যদি উঠলো কথায় আমরা কথা বলবো। কিন্তু এই তিনটে জিনিস নিয়ে কথা বলার আগে আরও তিনটে জিনিস আবার আপনাদেরকে একটু বলে দিই আমরা হঠাৎ যদি উল্লো কথায় যারা কাজ করি তারা সবাই ওই পঁচিশ থেকে তিরিশের মধ্যে আর এটার একটা সুবিধা হচ্ছে যে আমরা আমাদের রাজ্যের আগের শাসক দল মানে সিপিআইএমকেও দেখেছিলাম এখনকার শাসক দল মানে তৃণমূলকেও দেখছি আর এর পরে যদি অন্য কেউ আসে তাহলে তাকেও দেখব কিন্তু সেটা আলাদা কথা আজকে যে বিষয়গুলো নিয়ে কথা বলছি যে টাকার লেনদেন নিয়ে কথা বলছি এই দোষে কিন্তু উভয় পক্ষের শাসক দলই দোষী আর এরপরে যদি ওই রং দিয়ে তো মোহে গেরুয়া হয় তাহলে তারাও এই একই কাজ করবে কেন বলুন তো কারণ এখান থেকেই পুঁজিটা আসে দলে যারা ভিড় করছেন তাদেরকে তুষ্ট রাখার টাকাটা আসে দ্বিতীয় কথা আজকের পর্বে আমরা যে কথাগুলো বলবো সেগুলোকে আপনি এগুলো সব মিথ্যে কথা এগুলো ডাহা মিথ্যে কথা এসব বলতেই পারেন কারণ এই সমস্ত টাকার লেনদেন হয় ক্যাশে মানে দশ হাত ঘোরাঘুরি করে এবার কখন কোন পল্টুদা কখন কোন লালটুদাকে নিয়ে মিন্টুদার সাথে গিয়ে ঘণ্টুদার কাছে কী উবা সেটা ট্র্যাক রাখাটা একটু মুশকিল আর তিন নম্বর কথা নিম তেতো। কিন্তু স্বাস্থ্যের পক্ষে খুব ভালো খেয়েছেন যারা কাটমানি দাদারা কিংবা দিদিমনি হুম হুম ক্যালাতে ক্যালাতে হুম কেলাতে কেলাতে দিন আসছে দিন বেশ ভালো গানটা না কিন্তু এখানে যে কাটমানি ফেরত দেবার কথাটা হচ্ছে এটা কারা ফেরত দেবে যারা পুরনো তারা ফেরত দেবে নাকি যারা নতুন এসেছে তারা ফেরত দেবে দেখুন পুরনোদের কাছ থেকে এই কাটমানি ফেরত চাওয়াটা কিন্তু পাপের স্বামী কারণ তারা তো অনেকদিন আগে খেয়েছেন কোথায় খেয়েছেন কত খেয়েছেন কত হিসাব সেসব কি আর মনে আছে আর সেই সব খাওয়া দাওয়ার পরে তো হজমও হয়ে গেছে অনেকদিন আগে সেই টাকা দিয়ে সল্টলেকে দুটো ফ্ল্যাট বউয়ের গয়না মেয়ের বিয়ে ছেলের বাইরে পড়তে যাওয়া এসবই তো হয়ে গেছে এখন দেখুন গয়না হচ্ছে সংসারের লক্ষ্মী সেটা কি আর ফেরত চাওয়া যায় আর মেয়ে হচ্ছে চোখের মনি ছেলেরও ওই দোকানের লাইসেন্স আছে বটে কিন্তু বছরে তো দু চারটে বাইরের করতেই হয় সেসবের জন্যও তো টাকার দরকার পড়ে না কি তাই পুরোনোদের কাছ থেকে এসব ফেরত চাওয়াটা কিন্তু পাপের বিষয় তাহলে কি নতুনরা দেবে আরে মশাই নতুনদের কাছ থেকে চাওয়া তো আরও বড় পাপ তারা তো এতদিন ধরে বড় বড়ো নেতাদের পেছনে ঘুরে ঘুরে ঘোষে ঘষটে এত কিছু করে নিন্দুকদের মুখে জামা ঘষে সবে কটা টাকা পেয়েছে এখনই তাদের কাছ থেকে এই স্বপ্ন কেড়ে নেবেন এটাও কিন্তু মহাপাপ আর তাছাড়া নতুন বা পুরনো যাকেই ধরতে যান না কেন সে কি আর এক জায়গায় আছে কাউন্সিলার এম হয়ে গেছে এম এমপি হয়ে গেছে কোনো কোনো এমপি আবার বিজেপিতে ঘুরতে চলে গেছেন কাকে ধরবেন আপনি তাহলে ফেরতটা কে দেবে যাগে এই সব প্রশ্ন ছাড়ুন এইসব প্রশ্নের কোনো উত্তর হয় না কিন্তু যে প্রশ্নের উত্তর হয় মানে যে প্রশ্নটা আমাদের কাছে বহুবার এসেছে সেই প্রশ্নটার উত্তর আমরা আগে দেবার চেষ্টা করি এই কাটমানি বিষয়টা কি এই যে কাঠমানি নিয়ে এত কথা হচ্ছে জিনিসটা কি কাটমানিটাকে খুব মোটা দাগে যদি ডিসক্রাইব করতে হয় তাহলে বিষয়টা হচ্ছে ধরুন আপনার কিছু টাকা এমনি পাওয়ার কথা সেটা থেকে কিছু টাকা কেটে নিয়ে আপনাকে টাকাটা দেওয়া হলো কিংবা কোনো জিনিস যেটা আপনার নর্মালি পাওয়ার কথা তার জন্য আপনাকে এক্সট্রা টাকা দিতে হচ্ছে মানে কাটমানি ডেফিনেশান হচ্ছে একটা অংশ বা একটা কাট আপনাকে অন্য কারোর পকেটে গঠাতে হচ্ছে এবার এইগুলোর কিছু হাতে পাঁজি মঙ্গলবার হিসেব রয়েছে যেমন ধরুন একশো দিনের প্রকল্প কিংবা কন্ট্রাক্টর বাড়ি বানাতে চান একশো দিনের প্রকল্পে কি হয় না যে টাকাটা বরাদ্দ করা হয় সেই টাকার মধ্যে থেকে কিছুটা টাকা কোনো এক পল্টুদা আগেই পকেটে ভরে নেন কিংবা গরিবদেরকে যতটা টাকা দেওয়া হবে বলে বলা হয় সেখান থেকেও খাবলা মেরে এক গ্রাস খেয়ে নেওয়া হয় কিংবা বেশি বাড়াবাড়ি করলে পুরোটাই খেয়ে নেওয়া হয় কিন্তু তাতে কোনো অসুবিধা নেই এইখানে বেশ একটা মহান হওয়ার স্কিম রয়েছে মানে ধরুন কোনো একজন গরিব লোক তার একদম খেতে পায় না টাকা পয়সা নেই তাকে আমি দশ টাকা দেব বলে ঘোষণা করলাম কিন্তু তাকে টাকাটা দেওয়ার সময় আমি চার টাকা কেটে নিয়ে দিলাম তাহলে কি হল আমার মহান সাজাও হলো আবার আমার মধ্যে যে চোরের ডিএনএ রয়েছে সেটাও আমি জানাতে ভুললাম না আর এর সঙ্গে সঙ্গে বেশ কিছু এক্সট্রা জিনিস ওই ফুচকার সাথে ফাউয়ের মতো পাওয়া যায় মানে এই যাদের ওপরে আমি দেখ বাবাজি ভানুমতির খেল প্রয়োগ করলাম তারা আমার ভোট ব্যাঙ্ক হয়ে রয়ে গেল কারণ টাকার তাদের আমার কাছে বাধা। এরপর আমি যখন ব্রিগেড চল বলে ডাক দিলাম তখন এদেরকেই ট্রাকে ভরে হাতে ঝান্ডা দিয়ে নিয়ে হলো এইখানে একটু জোরে জোরে নিঃশ্বাস নেই প্রেশারটা বেড়ে যেতে পারে আর একটু ভেবে দেখুন ব্রিগেড ভরানোর জন্য এর থেকে ভালো উপায় লাল নীল হরুদ সবুজ গেরুয়ার কাছে আর আছে কি আর সেইটা দেখে সংবাদপাত্ররা আবার সকাল বেলার কাগজে খবরও লিখবে যে এত ভিড়ে কলকাতার রাজপথ ঢেকে গেল কিংবা অমুক দল দেখিয়ে দিয়েছে যে তাদের আওভানে এখনও লাখ লাখ মানুষ আসে ডিম ভাত মাঝভাত এসব একদিনের মায়া গরিবের পেটের টান চিরন্তন আর কন্ট্রাক্টর আর কাটমানি তার দেওয়া নোটের বান্ডিল একটু চেখে দেখতে হয় কন্ট্রাক্টরকে চালাকাট দিয়ে পেটায় কন্ট্রাক্টরের কাছ থেকে টাকা নেয় বেশ করে তাতে আমার কি এই বলে আপনি উচ্ছ্বসিত হতে যাচ্ছিলেন কিন্তু এক্ষুনি আপনাকে প্রমাদ গুনতে হবে কারণ একটু ভেবে দেখুন আপনার সাধের কেনা নতুন ফ্ল্যাটের দামটা কতটা কম হতে পারত যদি কন্ট্রাক্টরকে কাঠমানি দিতে না হতো কন্ট্রাক্টর তো আর লোকসানে ব্যবসা করবে না তাকে কাঠমানি দিয়ে যে লোকসানটা হচ্ছে সেটা সে পুড়িয়ে নেয় আপনার ওপর দিয়ে আর শুধু কাঠমানি কেন সেটা ছেড়ে দিন একটা বাড়ি তৈরি করতে চুন বালি সুরকি সিমেন্ট এ সমস্ত কিছু লাগে অনেক সময় দেখা যায় পাড়ার পোল্টুদা যে দোকানটা বলে দিয়েছে কন্ট্রাক্টরকে সেখান থেকেই মালপত্র কিনতে হয় অতএব বেশি দামে খারাপ মালপত্র তাই বাড়িটা তৈরির তিন মাস পরেই আপনার দেওয়ালে ফাটুলটা কেন ধরল আচ্ছা ঠিক আছে এবার আপনার বাড়ি থেকে বেরুন রাজ্যের দিকে তাকান এরকম হাজার হাজার কন্ট্রাক্টর রয়েছেন যাদেরকে কাটমানি দিতে হয় যাদের ওপর আমাদের রাজ্যের ব্রিজ তৈরি করা রাস্তা তৈরি করার মেনটেন করার বিভিন্ন ইনফ্রাস্ট্রাকচার তৈরি করার দায়িত্ব এসে পড়ে তারা এই সব কন্ট্রাক্ট পান এবং সেখানেও একটা বড় সড়ো অঙ্কের কাটমানি আদান প্রদানের প্রশ্ন থেকে যায় এই এইসব বড় বড় প্রজেক্টগুলোতে যারা কাজ করেন তাদেরকে আগে থেকে টাকা পয়সা তুলে রাখতে হয় কাজের জন্য লোকজনকে দেওয়ার জন্য তা না হলে যারা কাজ করছে সেই শ্রমিকরা হঠাৎ করে ঝামেলা শুরু করে দেয় রাতারাতি যন্ত্রপাতি উধাও হয়ে যায় ধরুন আপনি গুদাম ঘরে ভালো মালপত্র রেখেছেন সেটা রাতারাতি নষ্ট হয়ে যায় এবার এই সমস্ত ঝামেলা যদি একটু কাটমানি দিয়ে এরানো যায় যদি শান্তি বজায় রাখা যায় তাহলে আর কাটমানি দিতে অসুবিধাটা কোথায় এইভাবে কন্ট্রাক্টররা কাটমানি দিয়ে কারোর পকেট ভরায় তারপর নিজেদের ঘরের জন্য কিছুটা তুলে রাখে আর তারপরে রাজ্যের কপালে কেন ঠনঠনে গোপাল এই প্রশ্নের উত্তর দেওয়াটা কি খুব কঠিন হয়ে যায় প্রত্যেকটা জমানায় এই বিষয়টা হয়েছে একটা হাঁড়ির মধ্যে সহস্রতা ছিদ্র আপনি হাঁড়িটা ভরবেন কি করে দুটো চুনোপুটিকে আপনি ধরবেন চারজন চুনুপুটি সেই জায়গায় চলে আসবে একজন এমএলএ সামনে আসবেন জন এমএলএ তাদের নিজেদের এলাকায় ত্রাস সৃষ্টি করবেন যাতে কেউ মুখ খুলতে না পারে সবাইকে আর আমাদের অনুব্রত মতো সাহসী হয় সিপিএমের সময়ও এটা হয়েছে তৃণমূলের সময়ও হচ্ছে আর এরপরে বিজেপির সময়ও এটা হবে জোকের কাজই হলো রক্তচোষা দেখুন টিয়া পাখির মালিক যে বলি বলবে টিয়া পাখিও সেই বলিই বলবে মানে টিয়া পাখির মালিক যদি কমরেড কমরেড বলে যদি রাম রাম বলে যদি মা মা বলে টিয়া পাখিও সেটাই বলবে কিন্তু একটা কথা মনে রাখবেন টিয়া পাখিও কিন্তু ছোলা ছেড়ে দিয়ে ভুল করেও ঘাস খাবে না এইবারে আসি দ্বিতীয় কথাটায় অ্যাডমিশন মানি এইটা হচ্ছে আমাদের সভ্যতার কঙ্কাল এটাকে মাঝে মধ্যে বার করা হয় হারগুলোকে হারমোনিয়ামের রিডের মতো বাজিয়ে টিআরপি জোগাড় করা হয় এবার এখানে অনেকেই বলতে পারেন ঘাপলাগোধায় এখন সব অনলাইনে হয় অনলাইন আর এইখানেই একটু হেসে নিতে হয় কারণ অনলাইন হোক বা অফলাইন কারুর তাতে কোনো অসুবিধা নেই তাতে কিচ্ছু আটকে থাকে না দেখুন প্রত্যেকটা কলেজেই অ্যাডমিশনের সময় একটা ফার্স্ট লিস্ট বেরোয় এবার যত বড় ইউনিয়নই হোক না কেন আর ইউনিয়নের যত বড় দাদাই হোক না কেন কারোর নাম কিন্তু সে ফার্স্ট লিস্টে ঢোকাতে পারে না ফার্স্ট লিস্টে চিটিংবাজির জায়গাটা খুব কম থাকে অবশ্য ফার্স্ট লিস্টে নাম ঢোকানোর তো দরকারও নেই তার তো কোনো দরকার নেই কেন সেটাই এবারে বলছি দেখুন কলেজে ভর্তির সময় ছাত্রছাত্রীরা একাধিক কলেজে ফর্ম ভর্তি করে এবং একাধিক স্ট্রিমে ফর্ম ভর্তি করে মানে বিষয়টা হচ্ছে এরকম যে এই কলেজে যদি না পায় ওই কলেজে পেয়ে যাবো যদি এই স্ট্রিমটা না পায় তাহলে ওই স্ট্রিমে পেয়ে যাবো এইভাবে মাল্টিপল এন্ট্রি করে তারা তাদের প্রোবাবিলিটিটা ম্যাক্সিমাইজ করার চেষ্টা করে এবার যখন অ্যাডমিশনের সময় আসে তখন বিভিন্ন কলেজ বিভিন্ন ডেট দেয় এবার ছাত্রছাত্রীরা এইভাবে ভাবেন যে প্রথমেই যেখানে অ্যাডমিশনের ডেটটা পাচ্ছি সেখানে ভর্তিটা হয়ে যায় তারপর যদি অন্য কলেজে চান্স পেয়ে যায় বা অন্য কোন স্ট্রিমে পেয়ে যায় তখন ভেবে দেখা যাবে এই ভেবে প্রথমেই যেখানে অ্যাডমিশান হচ্ছে সেখানে তারা ভর্তি হয়ে যায় তারপর যদি অন্য কলেজে চান্স পায় বা অন্য কোনো পছন্দ মতো স্ট্রিম পেয়ে যায় তাহলে সেখানে চলে যায় এর ফলে এই কলেজটাতে একটা সিটের বয়েড তৈরি হয় কিছু ফাঁকা সিট তৈরি হয় আর এটার জন্যই সেকেন্ড দ্য থার্ড লিস্ট তৈরি করা হয় আর এখান থেকেই গণ্ডগোলে শুরু কারণ সেকেন্ড দ্য থার্ড লিস্টে যাদের নাম বেরোচ্ছে তারা কিন্তু মরিয়া হতে শুরু করেছে তাদের বাবা মায়েরা মরিয়া হতে শুরু করেছে আর এই সেকেন্ড আর থার্ড লিস্টে চিটিংবাজি করার অনেক জায়গা রয়েছে কলেজের অ্যাডমিশনকে ম্যানিপুলেট করার এক হাজার একটা রাস্তা রয়েছে এবং সেটাকে দু হাজার দু রকমভাবে করা হয় আচ্ছা ঠিক আছে আমি ধরে নিলাম যে এই সেকেন্ড আর থার্ড লিস্টটাও প্রথাগতভাবে হয়ে গেল এবার ধরুন এক মাস পরে কিছু ছাত্রছাত্রীরা বিবিএ পড়তে চলে গেল কেউ মেডিকেলে চান্স পেয়ে চলে গেল কেউ অন্য কোনো কারণে কলেজ ছেড়ে চলে গেল তার ফলে আরও কতগুলো ফাঁকা সিট তৈরি হলো এবার সেই সিটগুলো নিয়ে চলে আরও একবার দরকষাকষি এবার যে কলেজে যে ইউনিয়ন স্ট্রং সেই কলেজে তারাই এই কাজটা করে আরও সুবিধা হয় যদি কলেজে স্টুডেন্ট ইউনিয়ন আর স্টাফ ইউনিয়ন একই ব্যানারের হয় তাহলে ওই ক্লারিক্যাল এরারগুলো করতে আরও সুবিধা হয়ে যায় দেখুন এক একটা রাজনৈতিক দল হচ্ছে এক একটা পরিবারের মতো আর পরিবারে কি হয় বড়দেরকে দেখে ছোটরা শেখে এবার এই রাজনৈতিক দলের বড়রা যখন সারদা নারদা এসব করে বেড়ায় তখন সেখান থেকে কিছু টাকা দান হিসেবে ছোটদের কাছেও এসে কিন্তু নিজে অর্জন মজাটাই আলাদা আর সেটা যদি কলেজ করা যায় তাহলে তো আরো বড় ব্যাপার আর তাছাড়া তো বছরে একবারই করা যায় এই চেটে পুটে লুটে পুটে খাওয়ার সুযোগ তো বছরে একবারই আসে সেই জন্য অনেকেই যেরকম দুর্গাপুজোর বোনাস পাওয়ার দিকে তাকিয়ে থাকেন সেরকমই কলেজেও অনেকে আছে যারা এই জিনিসটার দিকে ও পেতে তাকিয়ে থাকেন সেখানে কিন্তু তথাকথিত ভদ্রঘরের ছেলেমেদের সংখ্যাটাও নেহাত কম নয় আর তারা যে যুক্তিগুলো দেয় সেগুলো আরও অদ্ভুত আমার কাছ থেকেও খেয়েছিল আমিও একটু খেয়েছি ব্যস্ত সব চুকে গেছে আরে সবাই নিচ্ছে ইউনিয়নের আমি একটু খাবো না আরে জানিস না আমার মাথার ওপর অনেক দাদারা রয়েছে তাদেরকে অনেক হিসাব দিতে হয় আরে এইভাবে টাকা না নিলে ফেস্টের টাকাটা আসবে কোথা থেকে এই সমস্ত যুক্তি দিয়ে এই অ্যাডমিশন মানি নেওয়া হয় আগে ইউনিয়ন কোটা ছিল সেখানে ছেলেমেয়েদের ভর্তি করা হতো এখনো সেটা আছে শুধু অদৃশ্য আর অলিখিত এখানে কিন্তু বাবামাদের মাদের উপর দোষ দিয়ে খুব একটা লাভ নেই কারণ আমরা পুরো ব্যাপারটাকে খুব হাই মডেল গ্রাউন্ড থেকে দেখছি অসহায় বাবামার দিক থেকে কিংবা অসহায় ছাত্র ছাত্রীর দিক থেকে দেখছি না অসহায় মানুষ কিন্তু খড়কুটো আগলেও বাঁচতে চায় আর এই পুরো বিষয়টাতে আরেকটা অদ্ভুত জিনিস হয় স্কুলের গন্ডি পেরিয়ে যে সব ছাত্র ছাত্রীরা এইভাবে কলেজে ঢুকছে তারা এই ইউনিয়নের দাদা দিদিদের কেনা হয়ে যায় কারণ তারা এমন একটা জিনিস দেখে এই সময় যেটা এর আগে এরা দেখেনি মানে এদের থেকে মাত্র চার পাঁচ বছরের বড় দাদা দিদি তাদের সামনে এদের বাবা মারা পর্যন্ত হাত জোর করে দাঁড়াচ্ছে কলেজের অনেক বড় বড় লোক এদেরকে সমঝে চলছে ক্ষমতাকে কাছ থেকে দেখার প্রথম স্বাদ কিছুজনের এটা দেখে ঘেন্না লাগে কিছুজনের আবার এটাকে মধুর মতো লাগে তাহলে উপায়টা কী যারা দিচ্ছে এবং যারা নিচ্ছে তারা কেউই যদি বিষয়টা বন্ধ না করে তাহলে উপায়টা কী উপায় অনেকগুলো আছে যেমন এক্সাম কন্ডাক্ট করা রিপিটেড এক্সাম কন্ডাক্ট করা যাতে এই পুরো প্রসেসটাকে রিড আউট করা যায় কলেজের অধ্যক্ষকে বদলি করে দেওয়া যে এই অ্যাডমিশনের সময় অমুক কলেজের অধ্যক্ষ তমুক কলেজে যাবেন এবং অ্যাডমিশান শেষ হয়ে গেলে তিনি আবার অমুক কলেজে ফিরে আসবেন এই সমস্ত বিভিন্ন রকম জিনিসপত্র করে এই বিষয়টাকে আটকানো যায় কিন্তু প্রশ্নটা হচ্ছে কে আটকাবে আর কেনই বা আটকাবে দেখুন এই পুরো অ্যাডমিশানটাকে ঘিরে একটা গোটা ইকোসিস্টেম চলে আর এগুলো বন্ধ হয়ে গেলে সেখানে অনেকেরই লাভ হওয়াটা বন্ধ হয়ে যাবে যেমন ইউনিয়নের ছেলে বাড়া বন্ধ হয়ে যাবে যেমন ধরুন ইলেকশনের পরে আবির খেলা বন্ধ হয়ে যাবে তাই এই কাজগুলো করবে কে কাজের কথা বলতে গেলে প্রথমেই যেটা করতে হয় সেটা হচ্ছে বিভিন্ন কলেজে স্টুডেন্ট ইউনিয়নের গুন্ডামি বন্ধ করতে হবে কিন্তু আবারও সেই একই প্রশ্ন বন্ধটা করবে কে এই কাজগুলো কে করবে বিড়ালের গলায় ঘণ্টিটা বাঁধবে কে এইবারে আসি শেষ কথাটায় ক্যাচার পেশেন্ট একটু যদি খেয়াল করেন তাহলে দেখবেন প্রত্যেকটা বিধানসভা কেন্দ্রে একটা করে সরকারি হাসপাতাল রয়েছে আর যে বিধানসভা কেন্দ্রগুলো খাস কলকাতায় সেখানে একাধিক সরকারি হাসপাতাল রয়েছে আর এই প্রত্যেকটা বিধানসভা কেন্দ্রে এক শ্রেণীর মানুষ রয়েছেন যারা ক্যাদার সম্প্রদায় ভুক্ত একটা রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত এইবারে আসি হাসপাতালগুলোর কথায় এই যে কদিন আগে আমাদের রাজ্যে ডাক্তারদের আন্দোলন হলো সেখান থেকে আর কিছু বুঝুন বা না বুঝুন আশা করি এটা অন্তত বুঝেছেন যে আমাদের রাজ্যের সরকারি হাসপাতালগুলোর তথৈবচ অবস্থা মানে সেখানে বেড নেই একটা বেডে দুজন রুগীকে রাখা হচ্ছে রুগীদেরকে মাটিতে শুতে হচ্ছে ডাক্তার নেই নার্স নেই ব্যবস্থা নেই যন্ত্রপাতি নেই খালি নেই আর নেই কিন্তু এত নেইয়ের মধ্যেও কোনো রকমে তাপ্পি মেরে সিস্টেমটা চলছে এবার ইংরেজিতে একটা কথা আছে অল মেন আর ক্রিয়েটেড ইকুয়াল বাট সাম আর মোর ইকুয়াল দ্যান আদার্স এই যে ক্যাডার সম্প্রদায়ের মানুষদের কথা বলছিলাম তাদেরকে যখন কোনো কারণেই সরকারি হাসপাতালে আসতে হয় তখন তারা বগল দাবা করে নিয়ে আসেন একটা অদ্ভুত অস্ত্র আমাকে অমুক কাউন্সিলর পাঠিয়েছে আমি অমুক এম এল এর রেকমেন্ডেশনে এসেছি এবার এই কথাটা শোনার সঙ্গে সঙ্গে হাসপাতাল কর্তৃপক্ষ নড়ে চড়ে এসে বেড নেই দু চারটে ধাক্কা মেরে ফেলে দিয়ে বেডটা ফাঁকা করে দাও এমআরআই যেখানে হচ্ছে সেখানে লাইন রয়েছে আরে ধূড় হিংটিং টিং টট কোথায় লাইন সব ফাঁকা ডাক্তার নেই নার্স নেই এই তো বেডের পাশে সবাই দাঁড়িয়ে আছেন মানে হার জির জিরে সরকারি হাসপাতালের মরুভূমিতে গড়ে ওঠে একটা সব পেচির মরুদ্দান। সব আছে ডাক্তার আছে নার্স আছে ব্যবস্থা রয়েছে যন্ত্রপাতি রয়েছে বেড রয়েছে সব রয়েছে কিন্তু তার পরেও যদি ওনাদের কারোর গোসা হয় তখন তখন যত ক্যাডারের উচ্চ শ্রেণী তত উচ্চ পরিবে ক্যালানি যদি ছোটোখাটো ক্যাডার হয় তাহলে বাপমা তুলে আর যদি বড় ক্যাডার হয় তাহলে চেলা কাঠ তুলে আর যদি কোনো রাঘব বোয়ালের ডান হাত কিংবা বাম পা হয় তাহলে তো সেক্ষেত্রে একটু ওই বেডটা সরান ডাক্তার বা নার্স পটল আছে। আর হ্যাঁ এদেরকে ক্যাচার পেশেন্ট কেন বলা হয় বলুন তো কারণ এরা কোনো না কোনো এমএলএ বা কাউন্সিলর বা কোন রাঘব বলকে ক্যাচ করে আসে তো সেই জন্য এই যে নষ্টামি ধ্যাস্টামি এগুলো কিন্তু সবই বন্ধ করা যায় এগুলো সবই কিন্তু টেনে ধরা যায় কিন্তু ওই যে বললাম এগুলোকে ঘিরে এক একটা ইকোসিস্টেম তৈরি হয়েছে এগুলো বন্ধ হলে কোনো না কোনো দিন তাদের ওই সুরাপাত্রে টান পড়বে কখনো ওই সামান্য অন্ন খেয়ে বাঁচতে হবে নটা পদের খাবার আর পরমান্য খাওয়া হবে না তাই এই সব চলতেই থাকবে আপনারা বরং একটা কাজ করুন একটু দাঁড়ান সবকিছু শুনুন তারপর একটা জোরে নিঃশ্বাস নিন আর তারপর এগিয়ে যান আওয়াজ তো সব কিছু নিয়েই ওঠে তারপর তো আবার থেমেও যায় এটাও সেরকম আর হ্যাঁ একটু আগেও যে একটা কথা বললাম অল মেন আর ক্রিয়েটেড ইকুয়াল বাট সাম আর মোর ইকুয়াল দেন আদার্স এইটা খুব বিখ্যাত একটা উক্তির একটু অদল বদল করে দেবা। বলতে পারবেন এটা কোথা থেকে নেওয়া হয়েছে একটা হিন্ট দিচ্ছি আমাদের অনেক দত্তর ভবিষ্যতের ভূত দেখে যেমন রাজ্যের এখনকার উপরমহল ভয় পেয়েছে এইটা দেখে সেরকম তখনকার কার উপরমহল ভয় পেয়েছিল যদি উত্তরটা জানা থাকে তাহলে কমেন্টের মাধ্যমে আমাদেরকে অবশ্যই জানান আশা করি আজকের এই পর্বটা আপনাদের ভালো লেগেছে আপনাদের মতামত কমেন্টের মাধ্যমে আমাদেরকে অবশ্যই জানাবেন পরের দিন আবার একটা নতুন বিষয় নিয়ে কথা বলতে আমরা চলে আসব আপনাদের সামনে ততদিন ভালো থাকবেন আজকের পর্বটা শেষ হয়ে যাওয়ার পরেও আপনাদের কাছ থেকে কিছুটা সময় চেয়ে নিচ্ছি তার জন্য মার্জনা করবেন আমাদের এই পর্বগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এখানে মূল কথা হলো আমাদের এই গল্পগুলি আমাদের এই পর্বগুলো যদি আপনাদের ভালো লাগে তবেই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আমরা ছোট ছোটো পায়ে এগোতে এগোতে একটা বড় জায়গায় পৌঁছানোর চেষ্টা করছি আপনাদের সমর্থন এবং আশীর্বাদ পেলে আমরা নিশ্চয়ই সেই জায়গায় যাব আমাদের এই ছোট আওয়াজকে আমরা অনেক মানুষের মধ্যে ছড়িয়ে দিতে চাই আর সেই কাজে আপনারাই আমাদের সাহায্য করতে পারেন আমাদের পর্বগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে সেগুলো শেয়ার করে নিন আপনার কাছের মানুষজনদের মধ্যে সেগুলো ছড়িয়ে দিন আরো অনেক মানুষের মধ্যে আশা করি আমাদের এই পর্বগুলো আপনাদের ভালো লাগছে ভালো থাকবেন নমস্কার